সহজে মানুষকে বুঝাইতে পারতেন অনেকগুলা স্টেশন অতিক্রম করে মানুষের ট্রেনটা মূল কোন স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেন ছাড়ে কোথা থেকে কমলাপুর থেকে আপনার আমার ট্রেন কোথা থেকে শুরু হয়েছে যাত্রা প্রথম স্টেশন হল আলম আরো এক জায়গায় বিশ্রাম নিতেছে ওখানে আছে। ওখান থেকে আস্তে আস্তে একটার পর একটা সাড়ে যাত্রা শুরু করে ওই স্টেশন থেকে আসতেন বাপের স্টেশনে বাপের স্টেশন থেকে আসতেন মায়ের স্টেশনে মায়ের স্টেশনের পরে আসতেন দুনিয়ার স্টেশনের পরের স্টেশনের নাম কবরের স্টেশন ওই স্টেশনটা অনেক লম্বা অনেক হাজার হাজার বছর সর্বশেষ যিনি মারা যাবেন তিনিও পঞ্চাশ হাজার বছর ওই বারজাখ জগতে থাকবে তাহলে ওই স্টেশন অনেক বিরতি অনেকক্ষণ পর্যন্ত থাকতে হবে দেখেন এখন আমরা যে স্টেশনে আছি তার আগের স্টেশন আর পরের স্টেশন যেটা মায়ের পেট মায়ের পেটে আট মাস নয় মাস একটা শিশু থাকে ওই শিশু দুনিয়ার মানুষের সাথে কথা বলে না যোগাযোগ করে না কিন্তু দুনিয়ার মানুষ তার সাথে যোগাযোগ করতে পারে দুনিয়ার মানুষ সে সেখানে কি করতেছে সে নড়াছড়া করতেছে সে আস্তে আস্তে বড় হচ্ছে তার মাথাটা কোন দিকে তার হাতটা কোন দিকে তার পাটা কোন দিকে তার হৃদপিণ্ডের দুনিয়াকে দিতেছে দুনিয়ার সাথে তার একটা যোগাযোগ কানেকশন হয়ে যাচ্ছে কিন্তু পরের স্টেশনে মানুষটা যাওয়ার পরে দুনিয়ার যত মেশিন যন্ত্র আছে সব যন্ত্র কবরের সাথে লাগাই দেন যত উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিফোন আছে মোবাইল আছে সব খবরে আসেন এই জগতের সাথে কোন রকমের সম্ভব হয়েছে যোগাযোগ রাখা যায় না স্টেশন মাস্টার যত শক্তিশালী হোক আগের স্টেশনের খবর বলতে পারবে যে অমুক দিন অমুক তারিখে আপনার সন্তান সম্ভাবনা আছে কিন্তু পরের স্টেশন কোন দিন কয় তারিখে মারা যাবেন এই স্টেশনের খবর কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না ইমান না পরের নাম আখেরাতের ইমান পরেরটার অবস্থা খুব করুন আল্লাহ রসুল সাল্লা হাদিসের মধ্যে আখেরাতের জীবনের বর্ণনা দিতে গিয়ে দুজন মালাকান আসে দুজন ফেরস্তা আসে এই দুজন ফেরস্তার বর্ণনা তিরমিজির হাতে দেওয়া হয়েছে এই দুজন ফেরস্তা কিরকম আসওয়ানে আজরা কানে এদের সবগুলা একবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর নীল চক্ষু বিশিষ্ট নীল এবং কালো কুসকুচে কালো এই আরেকজনের নাম হইলো নাকির এরা দুজন মানে এই ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ আছে খালি দুজন সব এক জায়গায় যায় না মানে লক্ষ লক্ষ আছে এই লক্ষ লক্ষ মানুষের কাছে লক্ষ লক্ষ মালাইকে যান এদের আরো কানে হইল এগুলা হলো এদের পরিচয় এই দুইজন মালাইকা এই ডিপার্টমেন্টে যারা কাজ করে এদের পরিচয় এরকম কিছু আছে চোখে না, কিছু আছে কানে শুনে আচ্ছা এরপরে আসে কখন আসে একজন মানুষের কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় একটা হলো আহ লহ ওহো তার আহাল যায় তার মাল যায় তার আমল যায় তিন জিনিস যায় কবরস্থান এরপরে কিছুক্ষণ পরে দুই জিনিস চলে আসে এক জিনিস থাকে যায় তার আহাল চলে আসে মাল চলে আসে কিন্তু তার আমল তার সাথে এখনো ফায়ের আওয়াজ শব্দ শোনা যাচ্ছে মানে মানুষ যখন চলে যাচ্ছে চলে আসতেছে তখন কবর থেকে ওই লোক জুতার আওয়াজ শুনতেছে উঠ বস শেছ কেন তোমার শুয়ে জন্য এখানে আসছো নাকি পাই এদানিহি উঠে বসাই ফেলা বসানোর পরে এবার দুজনে জিজ্ঞাসা করে পরীক্ষা দেওয়ার পালা শুরু বাস আপনি সুন্দর করে উত্তর দিয়ে দিলেন রু ইসলাম আপনি উত্তর দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ উত্তর পাওয়ার পরে মালা ইহা বান্দা এদিকে একটু তাকাও তো ওই লোক ওইদিকে তাকাবে তাকানোর পরে দেখবে যে জাহান্ন আল্লাহ আকবর এ লোক তো ভয় আল্লাহ হকবার জাহান নাম দেখা যাচ্ছে दूर कर दीछुश खबर तिरमीजिर हादीएस मालायकेा बोल নাম বান্ধা গুমাও গুমায় থাকো তোমার সাথে আর কাজ নাই তোমার কাজ শেষ আর কষ্ট করা লাগবে না আমি ঘুমামোনা আমি একটু আমার বাড়ির যাব মালাইকার আমি ঘুমামোনা আমি একটু বাড়ি যাই আমার স্ত্রী সন্তান সন্ততি সবারই বলে আসি আমি জানাই আসি জাহান আল্লাহ আল্লাহ বলবো আমি আমার পরিবার পরিজনকে কে জানাই আসি আসে আমি ঘুমামোনা তখন মালাইকার নাম কানা মাত এলে ওই তোমার আহালকে তোমার পরিবার কে এটা সম্ভব বিষয় এই জগতের সাথে নতুন বধু নতুন জামাই নতুন বর যেভাবে ঘুমায় ওইরকম নবদুলার মতো নববধুর মতো আরামে তুমি ঘুমাই থাক এখান থেকে যারা ওরস শরীফ করে তারা ওরস আবিষ্কার করছে যে ফেরোতারা বলে নাম কানা এই যে আরুস বলছে করে তারা বলে যে আমাদের দয় আমাদের হুজুর কাবলারে ফেরস্তারা বলে দিছে নাম কানা মতেল আরুস উনি তো আরুস মতো ঘুমাইতেছে মানে এরা জানলেও কেমনি তাকে নাম কানা ও মাতিল আরুস বলছে নাকি দোর বাড়ি হাতুড়ির বাড়ি চলছে কোন জানলো কিভাবে আবু এবং মুসনাদে আহমদের হাসে যখন প্রশ্নের উত্তরটা বান্দা যা বলছে সঠিক উত্তরটা দিয়ে দিছে জানা আমার বান্দা এখানে যে মাটির মধ্যে সবাই রাখছে এই মাটি আমার বান্দার জন্য উপযুক্ত বিছানা আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানা এনে দাও জান্নাতের কাপড় জান্নাতের পোশাক এনে পরিধান করাই দাও জান্নাতের দিকে একটা দরজা কবরের সাথে খুলে দাও সুহান কবরের সাথে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়ার পরে মিন ওই জান্নাতের দিক থেকে জান্নাতের বিভিন্ন ধরনের সোগ্রান বিভিন্ন ধরনের আরামদায়ক বাতাস খবরের দিকে আসতে থাকবে এই হলো আপনি যদি উত্তর দিতে পারেন এখন আপনাকে যখন প্রশ্ন করলো আপনি বললেন যে লা ও তারা আমি আমি তো জানি জানি না। না। কি নো আপনি একটু ইংরেজি বলে দিলেন কারণ আপনি মনে করছেন যে ইংরেজি বললে হয়তো বয় পাবে আমাদের দেশে দেখবেন অনেকে এক ইংরেজি বলা থাকে একটা মনে করে যে ইংলিশ বললে বয়ফাবে এই জন্য দেখবেন যখন রাগ উঠে তখন ইংলিশে গালি দেশে। কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে তারা ইংরেজি বলাকে এত গুরুত্বপূর্ণ মনে করে না যেমন ইরান ইরানের লোকেরা ইংরেজি ফাইলেও বলে না ইরানের রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে থাকেন তারা কখনো ইংলিশ বলে না রাষ্ট্রদূতেরা ইংলিশ ভালো পারেন কিন্তু ইংলিশ বলবে না ফার্সি ভাষায় বলবে তাদের অনুবাদক থাকবে তারা বাংলায় ইংলিশে অন্য ভাষায় বলে দিবে কিন্তু রাষ্ট্রদূত ইংলিশ বলবে না তারা নিজেদের ভাষার প্রতি জাতীয়তার প্রতি মানে এই বিষয়গুলোর প্রতি সংস্কৃতির প্রতি খুবই গুরুত্ব কিন্তু আমরা শুধু ওই বাংলার দরদ মাঝে মাঝে বেড়ে যায় যখন ফেব্রুয়ারি মাস আসে তখন বাংলার দরদে বুকে জোয়ার আসে উতলাই উঠে কিন্তু আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো করে না খালি ইংরেজি বলতে বলাকে করে। ইংলিশে কথা মানে ইংরেজির দরদ শুধু একটা মাস কিছু বাংলার দরদ থাকে এখন কভার এফারেস তা এখন আপনি দুনিয়াতে কোরআনের সাথেও সম্পর্ক নাই আরবির সাথেও সম্পর্ক নাই বাংলার সাথেও সম্পর্ক নেই তো তা ইংলিশ বলে দিলেন তুমি কি দুনিয়াতে তালাওয়াত করো নাই কোরআন তালাবাদ করো নাই তালাই তা কোরআন তালাওয়াত করো নাই ওয়ালা দাঁড়াই তা জানার চেষ্টা করো নাই কোনোদিন তখন ওই যে দুজন আসবে একজনের হাতে একটা বিশাল হাতুড়ি থাকবে তখন এই লোহার হাতুড়ি দিয়ে তাকে একটা আঘাত করা হবে আল্লাহ রা সালাম বলেন আল্লাহ রে বান্দা এমন জোরে চিৎকার দিয়ে উঠবে মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সমস্ত মাকলুকাত তার আওয়াজ শুনতে পাবে আল্লাহ মানুষের জিনের কানে আল্লাপাক ওই পোটে পর্দা তৈরি করে দিচ্ছে মানুষের জিন এই আওয়াজটা শুনবে না কিন্তু সমস্ত সাকালাইন তারা পাবে এই হাতুড়ির মায়ের লোহার হাতুড়ি দিয়ে যখন বলবে যে ফালা তালা আদ্রি ইু বিহা দরবাতান দরবাতান বলা হয় তিরমিজির হাদিস এটা হলো বোখারি মুসলিমের রবায় তিরমিজির রবাইতে আসছে লোহার হাতুড়িটা খুব সাংঘাতিক নবীলাম বলেন এমন লোহার হাতুড়ি থাকবে যে লোহার হাতুড়ি দিয়ে পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় পাথরের পাহাড় বেঙ্গে চুরমার হয়ে সেটা ধুলা পরিণত হয়ে যাবে পাথরের বিশাল পাহাড়ের উপরে যদি আঘাত করে ওই হাতুড়ি দিয়ে সেই হাতুড়ি সেই পাহাড় হাঁথরের পাহাড় ধুলাবালিতে পরিণত হয়ে যাবে এই হাতুড়ি এরকম হাতুড়ি এখন একটা যে আর একটা যে অন্ত দেখে না এটার কারণ কি ওই যেটা মারিব সেটা তো চোখে দেখে না সেটা আপনি কি আজাব পাচ্ছেন কি করতেছেন সেটা তার দেখার বিষয় धूलार आवाज सुनते आल्लाब आलमीपना जख्त फैलन नाम मायरे शुरू होरपर आकाश थोषणा अल विशोह मिनान लोक केपड़ दिए दुनिया मानुष्टर से जहां नाम पोशाको बाबा जहान नाम दिखे एक दर्जा तार खुले दाओ जहां नाम दिखे एक दर्जा तार खुले दहान नाम आगुने उत्तप आजाब तरह कबरे आसते थे নবিস্রত মানে এইভাবে আজাব চলতে থাকবে ইলা পর্যন্ত এই জগতের নাম হলো কবরের জগৎ আজকে শুধু আমরা আখেরাতের কবরের জগতের বর্ণনা দিই এরপর